আবু হাইরা রদ ইহু তাল্লান্ন বর্ণনা করেছেন নাবি সাল্লু আলসালাম কাউকে একসঙ্গে ফুপু ও ভ্রাতস এবং খালা ও তার বোনের মেয়েকে বিয়ে করতে নিষেধ করেছেন অধস্তন রাবি জুহুরি বলেছেন আমরা স্ত্রীর পিতার খালার ব্যাপারেও এ নির্দেশ জানি